পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন शाइ हब्दुर रज्जा के साथ रविवार रत साढ़े दस टाय पुनः सम्प्रचार सकाल नीज टी नेटवर्क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 এবং কাশে রশক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমাদের আজকের আলোচনা সূত্রপাত হবে আমাদের মা বন্দির হেজাবের প্রসঙ্গ আল্লাহ সুফান নিয়ে আসছেন এবং আমাদের আলোচনা সূত্রপাত হচ্ছে ইনশা আল্লাহ বে তৌফিক্লাহ এটা হচ্ছে সুরাতুল হাজাবের বাস নাম্বার থার্টি থ্রি থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ আউুজুিলজ বিস্মিলহম নি করি ভুতি কুন্নবর তুজল জি কি রসুল ইন্ন أَهْلَ الْبَيْتِ রকুম تَطْهِيرًا আমার মা বোনদেরকে হেদায়ত দিচ্ছেন স্পেসিফিকলি মা বোনদের জন্য বলছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর যখন তোমরা বাইরে বের হও জাহিলি জামায় মহিলাদের মতো সাজগোজ করে তোমরা বের হইও না আর তোমরা সালাত আদায় করো জাকাত দাও আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে চলো নিশ্চয়ই আল্লাহ তা চান যে তিনি আহলে বাঈদ আজওয়াজারাত আল্লাহর নবীর স্ত্রীদেরকে পুত পবিত্র করবেন আর তাদেরকে তিনি ও করবেন। আর যেই তোমাদের ঘরে তেলাওয়াত করা হয় সেই কিতাবকে তোমরা স্মরণ করো আর সাথে সাথে হেকমত রাসুলের সুন্নতকেও তোমরা মনে রাখো নিশ্চয়ই আল্লাহ তয়লা অতি সূক্ষ এবং আল্লাহ সব জিনিসের খবর রাখেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা এখানে মা বোনদের হেজাবের ব্যাপারে আল্লাহ সুফান হুয়া আয়লা বর্ণনা করছেন আয়াতের প্রারম্ভিকা হলো এরকম স্টার্টিং হল ঠিক এরকম যে মা তারা যেন ঘরের ভিতরে থাকেন তাহলে মা কি ঘর থেকে বের হতে পারবেন না মূল কথা হলো মা যেমন ঘরের ভিতরে থাকবেন তারা ঘর থেকে বের হতেও পারবেন যাদের যেই প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী বের হবেন যদি কোনো বদনিয়া থেকে ঘর থেকে বের হন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হন তাহলে সেটাকেই কিন্তু আল্লাহ সুফান করছেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এমন নয় যে মা বোনদেরকে আল্লাহ ঘরের মধ্যে আটকায় রাখবেন তাদেরকে বের হতে দিবেন না দ্যাট নট দ্য সিচুয়েশন এই আল্লাহ রবাহ আলমিন এ কথাও বলে দিচ্ছেন যখন তোমরা বাইরে বের হবে শালীন হয়ে বের হবে ভদ্র হয়ে বের হবে मडेस्टी तुम्हें खूब भलोा जाए কলা কৌশল তারা অবলম্বন করত। আর মূলত মডার্ন জাহেলিয়াতের জামানাতেও তাই চলছে জাহেলিয়াত দেখেন এটা হলো আপনার একবিংশ শতাব্দীর জাহেলিয়া ইনো দা টোয়েন্টি জাহেলিয়া। महिला मिसगैड करपकौल ग्रहण कर आल्ला सुबहान जहिली जमाना যেরকম বেশভূষা করে মানুষকে অ্যাট্রাক করার জন্য বের হতো সেভাবে তোমরা বের হবে না আপনারা মন খারাপ করবেন না মা বোনরা মনে করবেন না খালি মহিলাদেরকে আল্লাহ বলছেন পুরুষের জন্য ইকুয়ালি কিন্তু আবার পর্দা আছে হেজাব যেইটা এটা মহিলাদের যেমন মেনে চলতে হবে মা বোনদের যেমন মেনে চলতে হবে আমার ভাইদেরকে ইকুয়াললি কিন্তু মেনে চলতে হবে হেজাবেন বোথ ওয়েজ মেল ওয়েজ দিমেল मा बन पुरुषे सतर मध्य अल्लाह रबिएट करा बोलें तो समान अधिकार देना मूलत इन के समान ना समान चेबी अधिकाराइवेंटा समान चाहे ठगबार दिए पुंगखानुपुख परिपूर्ण अधिकारम करते चाहिए कम हम तो ठके जाब আমরা জিততে পারব না এই জন্য মা বোনরা যেটা বলা উচিত ইসলামের দেওয়ার অধিকার আমরা পরিপূর্ণ চাই তাহলে দেখেন প্রথমত আমি আলোচনা করি প্রথমত আলমিন ডিফারেন্সিয়েট করেছেন কেন ডিফারেন্সিয়েট করেছেন বায়োলজিক্যালি ফিজিক্যালিও তো আল্লাহ সুফান মেইল এবং ফিমেলদেরকে শেপ দিয়েছেন মহিলাদের একটা দায়িত্ব আছে पुरुषा दायित पुरुष बाबा करूध खाव पुरुष होना सन्तान रिलेशन टाइम मायर संगे बीस আর এই হাদিসের কথা তো আমরা সবাই জানি আবু রাহু আবুান করছেন নবী সাল আলহ্লামের কাছে এক সাহাবি আসলো সুন্দর ব্যবহারের পাওয়ার উপযুক্ত কে আমি কার সঙ্গে বেশি কাইন্ড ব্যবহার করব সুন্দর ব্যবহার করব আল্লাহ নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করল তারপরে কে আল্লাহ নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপরে তোমার মা তিনবার তো খালি মায়ের কথাই বললেন এরপরে কে রসুলাম বললেন সোম্মা আবুক এরপরে চার নম্বরে হলো তোমার বাবা তাহলে দেখেন আপনার ভালো ব্যবহার এবং আপনার হেল্প এবং আপনার সাপোর্ট আপনার মা পাবে সেভেন্টি আর আপনার বাবা পাবে হলো পার্সেন্ট তাহলে পঁচাত্তর ভাগ তিন ভাগই তো এই জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন আপনি এই জন্য অর্ধেক চাইলে তো আল্লাহ আপনাকে তিন আমি বলি সমান অধিকার চাইবেন আপনারা চাইবেন ইসলাম জাদিস আমরা পুরোটাই চাই সমান চাইলে কিন্তু আপনারা ঠকবেন আপনাদের ভাগে কম হয়ে যাবে তাহলে আল্লাহ সুত মা কে এক দায়িত্ব দিয়েছেন বাবাকে আর দায়িত্ব দিয়েছেন सब मायर ज बाबा हो जातेबाते जाबोना आल्ला नियम तुम गड़ मिल देखते पाना फिजिकाली शेपर दिख दिएम देखें आल्ला पुरुष देखे दिए गप दिए কিন্তু মাদের আবার আবার রাখেন কথা। একটু চিন্তা করবেন চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যে আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সে কথাটা হলো এই যে আমাদের সতরুল আওরার ব্যাপারেও আল্লাহ সুভায়ন হুয়া তালা একটু ডিফারেন্সিয়েট করেছেন এবং উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল যেটা এটার নামই হল হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের বিষে কাজের যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বোদয় অটল থাকবে সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে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 নিকটের মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানত খেয়ানত করেছেন खान मदनी, हाफिज बिन बिन जहांगीर अभी इमान इस्लामेर शाहिदी ममिन दायित्व देखीदार ব্যাক আফটার দ্যেক ব্রেক ব্রেকের পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি पुरुषर की रखा बाध्यता मूलक इस सम्पर्क आलोचना सुबह एक क्षेत्र पुरुष सार दिए कारण तरह दायित्व जेहेतु बी बाहर काज कर दायित्व मूलत সেজন্য আল্লাহ সুহায়না হুয়া তালা নিয়ম অনুযায়ী আল্লাহ নবী বলেছেন যে পুরুষের সতর হলো যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হ্যাঁ জামা পরবেন টুপি পরবেন এরিয়া টু নি এই যে নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত এটা হলো আল্লাহ সুবাহ পুরুষের জন্য কম্পালসারি করে দিয়েছেন আর আমার মা বোনদের জন্য কম্পালসারি আল্লাহ সুবাহ যেটা করেছেন সেটা আরো ডিফারেন্ট আল্লাহ সুন্দর আপনার হাতের কবজি পর্যন্ত এই কবজি পর্যন্ত এতটুকুন মা বোনরা এটাকে আগলা রাখতে পারবেন এই তুষো ছাড়া অন্য পুরো শরীরটাকে আমার মা ঢেকে রাখতে হবে হ্যাঁ যখন তারা ঘরের মধ্যে মাহারমদের সঙ্গে থাকবেন তখন এটার ব্যাপারে একটু মনে করেন আপনার ছাড় আছে কিন্তু যখন তারা তারা হবেন। তখন তাদের এই অংশ অন্যান্য যত আছে। সেটাকে তারা অবশ্যই ঢেকে রাখবেন অনেকে হয়তো মনে করছেন ও তাহলে কি মেক করতে হবে না আমার কি তাহলে মুখ ঢাকতে হবে না মুখ ঢাকাটা আপনার খুশির ব্যাপার আপনার জন্য অপশনাল বেশি আপনি ডাকলে ভালো যদি কোনো বোন মনে করেন যে না आमी एटाके खुले रखते हैं मुख्य भाव से तो, धेके तो माँ बनने मुख ढे चलाफिकल्ट हो जाने डिफिकल्टेज आने मुख खुट अल्लाह रबाउ करब जख माँ बनरा जो बाहर बे हम तरफ बुकर पर एक खेमार एक चादर दिए रखबेक्टेड रसल सल अल्लम एक माँ बनरा भाईरा भाई। सबई जान लुज कपड़े पोड़ टाइट फिट स्किन टाइट जो पढ़े जेखान शरीर बाहर थ भर अंश अंदाज करा जाए सिनफुल हो जा ब्रादार सिसटार्स बोथ एवं साथे साथ विषय एम जान लिंथिन एम पतला कपड़ जाना ना पड़े যে বাহিরের থেকে ভিতরে সবকিছু সিইং থ্রু এরকম যেন হয়ে না যায় এক মধ্যে হাদাম বলেছেন যে এমন কিছু মহিলারা বের হবে আগে যারা কাসিয়াত তারা কাপড় পরে কিন্তু আবার উলঙ্গ হয়ে আছে। পড়ছে ঠিকই কিন্তু না পরার মতো আপনার গ্লাস মার্কা গ্লাস যেমন সিইং থ্রু সবকিছু দেখা যায় এরকম ফিনফিনে পাতলা কাপড় পরবে যাতে করে ভিতরের অংশ মানুষে দেখতে পারে এরকম যারা করে এই যে হেজাবের কোনো বালাই নাই হেজাবকে আমরা মেনটেন করি না হেজাব না মেইনটেইন করার কারণে কি হয় বিভিন্ন ধরনের ফেতনা হয় সমাজের মধ্যে হয় ফ্যামিলির মধ্যে হয় গন্ডগোল হয় স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা হয় অন্য অন্য লোকজনের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে যায় স্বামীর হয় স্ত্রীর হয় ছেলের হয় মেয়ে হয় বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যু হয়ে যায় এবং এগুলো নিয়ে সমাজে একটা বিষাক্ত অবস্থা বিরাজ করছে ইল্লামার এমন খুব কম ফ্যামিলি আছে পৃথিবীতে আমার জানা মত্যান বি রং যারা প্রপারলি পর্দাকে হেজাবকে মেনটেন করে চলে এদের সংখ্যা রিয়েলি রিয়েলি কম ইস ভেরি ভেরি রেয়ার এটাকে আমরা যেহেতু ফিরে আসছে না আর অনুরূপভাবে ইকুয়ালি অন্য জায়গাতে আমরা পাবো এবং হাদিসের মধ্যে আমরা পাবো যখন মা বোনদেরকে বলা হবে তাদেরকে পর্দা মেনটেন করতে বলা হয়েছে পুরুষরাও যখন তোমাদের সামনে দিয়ে যখন মহিলারা যাবে আলোচনা আর মহিলাদেরকে বলে দিবে তারা যেন তাদের চোখ নিম্নগামী রাখে আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহলে পুরুষ মানুষ মহিলাদের দিকে নজর পড়লে আপনি চোখ নিম্নগামী করবেন। আর মহিলারা যদি নজর পড়ে পুরুষের দিকে চোখ কে চিন্তা করে দেখেছেন সুফহানো বিশ্ব নাই সোসাইটি যদি মহিলা পুরুষ সামনে পড়ে চোখ নিম্নগামী করে পুরুষ মহিলা সামনে পড়লে চোখ নিম্নগামী করে একজন আর একজনকে রেসপেক্ট করে হাউ বিউটিফুল সোসাইটি উড হ্যাভ তাহলে কত সুন্দর সমাজ আমাদের হতো সুবাহের জন্য মহিলারা বরোকা পরে আছে হেজাব পরে আছে কিন্তু হেজাব পরা মা বোনরা পর্যন্ত পুরুষের দিকে র্যান্ডমলি তাকাইতে থাকেন তারা মনে করেন আমরা দেখতে পারবো পুরুষদেরকে আমরা দেখলে গুনা নাই আপনারা কিন্তু ইকুয়ালি গুনাহাগার হবেন আপনাদেরকে একটা গল্প বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আপনার সেখানে সে ওই লিফটের উপরে যাচ্ছে হঠাৎ করে ওখানে একজন মহিলা তার সঙ্গে এসে লিফটের মধ্যে আসছে এখন দুইজনেই শুধু লিফটের মধ্যে আছে আর কেউ নাই কিন্তু যেহেতু এই ভাই মুসলমান হয়েছেন তিনি জানেন চোখকে নিম্নগামী করে রাখতে হয় তো তিনি চোখে নিম্ন কামি করে রাখছেন ওই মহিলার দিকে তার লাইফে এমন কোনো হয়নি তারা তো খুব সাজগোজ করে হয়। যে তার দিকে তাকাই না এরকম কোন পুরুষে তার জীবনে পায় না এখন এরকম করতেছে তা আমার ভাই তিনি আল্লাহ তাকে আমি কি এত নোংরা যে এমনকি আমার দিকে তাকাইলে আমার চেহারা কি এত খারাপ আমার ভাই সুন্দর করে বললেন আমি তোমার দিকে তাকালে আমার লাভটা কি হবে আমি যদি সব মহিলাদের দিকে তাকাইতে থাকি আর তোমাদের রূপ দেখতে থাকি, দুনিয়ার সব মহিলাকে বিয়ে করতে পারবো না তাহলে আমি শুধু শুধু তোমার দিক তাকিয়ে আমি কেন হব। আমি একজন মুসলিম আমি এই জন্য তাকাই না কারণ আল্লাহ আমাকে না তাকানোর জন্য বলেছেন তখন মহিলা বলো হোয়াট কি বলো তুমি এটা হ্যাঁ আমার ইসলাম এরকম কেন হ্যাভ ইয়ার টেলিফোন নাম্বার এখন টেলিফোন নাম্বার চেয়েছে তখন তো আমরা কোন ইয়াংম্যান যদি কোনো একজন সিস্টার মহিলা যদি আমাদের আমরা সো যে ও একটা মেয়ে মানুষ অন্তত একজন বান্ধবী আমার নাম্বার চেয়েছে সো হ্যাপি আস্কিং টেলিফোন হ্যাপিং আমরা এরকম মনে করি উনি নাম্বারটা এমনি দিয়েছেন মনে করছেন যে মহিলার হয়তো কোনো হেদায়েত আল্লাহ দিতে পারে এর মধ্যে দিয়ে এরপরে তিনি তার সঙ্গে ফোন করেছেন এবং আমার এই ভাই সিস্টারদের সঙ্গে তারা যোগাযোগ করাই দিয়েছেন এবং কিছুদিন পডা করে মসজিদে আসার পরে ওই মহিলাটা একজন বলে যে ইসলাম আমাকে আমি আধা ঘন্টা কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে আয়নার সামনে মেক মাই ড্রেসিং ম্যাচিং আপ এটা ম্যাচ করে কিনা এটা সুন্দর হয়েছে কিনা মানুষ দেখলে কি বলবে একটু চিন্তা করতে করতে বের হতো সবসময় দেরি হতো এখন আল্লাহ আমাকে এত ফ্রিডম দিয়েছেন আমি একটা কালা কাপড় পরেই রাস্তায় বেরোতে পারি আর আমার এতে কোনো অসুবিধা হয় না তাহলে চিন্তা করে দেখেন এর মধ্যে আল্লাহ একজনকে একজনকে হেদায়েত করেছেন করেছেন এই জন্য আমার বোন ইসলাম আপনাকে ফ্রিডম দিয়েছে আপনি পর পুরুষকে অ্যাট্রাক করবেন না আপনি করবেন আপনার হাজবেন্ড কে কারণ আল্লাহ তাল আপনার হাজবেন্ড দিয়েছেন এই হাজবেন্ডটি হলেন আপনার সঙ্গী আবার আপনি হাজবেন্ড আপনি পর মহিলাদেরকে একটা করবেন না আপনি একটা করবেন আপনার স্ত্রীকে কে এবং দুইজনে আপনারা সুখী হয়ে থাকবেন এই দুনিয়াতে আখেরাতে আপনারা জান্নাত পাবেন সেটাই হল আল্লাহ আমরা এরকম সুন্দর হয়ে চলি আমরা এরকম ভালো হয়ে চলি আর এর মধ্যে দিয়ে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে ফ্যামিলি সুন্দর হবে ইন্ডিভিজুয়াল তারা সুন্দর সুন্দর ভাবে থাকবে এটাই কিন্তু ইসলামের সৌন্দর্য সবার জন্য যেটা ভালো সবার জন্য যেটা উচিত সেই বিষয়টাকে কিন্তু আল্লাহ সুভায়না আমাদের জন্য চান আর এটা আল্লাহ আমাদের জন্য চান দেখেই। মহিলাদের জন্য যেমন স্ট্রিক রেগুলেশন আল্লাহ সুভাহা হুয়া তালা দিয়েছেন আর আমাদের দুইজনকে বলেছেন আমরা দুইজনেই জন্য এটাকে মেনটেন করি হ্যাঁ স্পেসিফিকলি আয়াতে মহিলাদের প্রসঙ্গ এসেছে কিন্তু সুরানুরের আয়াতে মহিলা এবং পুরুষ মেল অ্যান্ড ফিমেল সবাই বোধ তাদের কথা এসেছে কিন্তু এবং আমরা আসুন এই হেজাবের নিয়ম যদি আমার মা আমার বোন আমার মেয়ে সবাই মেনে চলেন তাহলে আপনারা সম্মানিত হবেন আপনারা আপনাদের সুন্দর হবে আখেরাত আপনাদের সুন্দর হবে আল্লাহ প্রত্যেক মুসলিম মা বোনদেরকে এই হেজাব মেনে চলার তৌফিক দিন আর যারা এখনো মুসলমান হতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদেরকে মুসলমান বানান আমিনবাল্লাহ আলামিন। ইন আল্লাহ আমরা এই আয়তের এক্সপ্লেন কন্টিনিউ করবো ইনশাআল্লাহ রব আিন আল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 এইদায়ে তুপুন করুন। ফিস জিবি। লাবেক আল্লাহুম্মা লাবেক লাবেক আল্লাহু ওয়া লাবেক লাবাইকা লা শারীকা লা শারীকা লাকা